السلام علیکم ورحمت اللہ الحمد للہ وحده والصلاة والسلام على من لا نبی بعده اعوذ باللہ من الشیطان الرجیم ولا تسعر خدک للناس نبی حریرہ رضی اللہ تعالی عنہ قال قال رجول للنبی صلی اللہ علیہ ফকাল রসুল্লাহ সাল্লি সাল্লামের ফাল রসল সাল্লি সাল্লাম সম্মানিত দর্শক মন্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের উপর সাল্লাহ আলাইহাল্লাম আমরা হালাল হারামের বিধানে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ দিতে চাচ্ছি অহংকার গৌরব করা সম্পর্কে অহংকার গৌরব মানুষের ধ্বংসের মূল যেসব কারণে মানুষের জাহার নাম অনিবার্য জরুরি তার একটি কর্ম হচ্ছে অহংকার অহংকারের ব্যাপারে আল্লাহতালা কোরআন মজিদের বিভিন্ন জায়গাতে বলেছেন লোকমান হকিম তার ছেলেকে এ বিষয়ে সতর্ক সাবধান করেন লোকমান হকিম বলেন খাদ্যাকালীন বৎস তুমি মানুষকে অবিজ্ঞা করে চলো না মানুষকে তুচ্ছ করো না মানুষকে তাচ্ছিলেন বৎস তুমি জমিনে অহংকার করে গৌরব করে দাম্ভিকতা দেখিয়ে চলো না কেন্লাহর নিশ্চয় আল্লাহতালা অহংকারী গৌরবিকে ভালোবাসেন না অহংকার গৌরব পতনের মূল অহংকার গৌরব জাহান নামে যাওয়ার মাধ্যম সম্মানিত দর্শক মন্ডলী আসলে আমরা যারা সংসারের মালিক ছেলে এবং মেয়ের পিতা আমরা কেন জানি শরীয়তকে বুঝতে হবে জানতে হবে ছেলেদেরকে লালন পালন করার জন্য আদর্শ সভ্যতা দিতে হবে এ বিষয়ে আমরা খুব উদাসীন আর ছেলে মেয়েদেরকে কি উপদেশ দিতে হবে কিভাবে লালন পালন করতে হবে এ বিষয়ে আমরা খুব উদাস দেখুন লোকমান হিকিম তার ছেলেকে বলেন লোকমান কিম তার ছেলেকে অনেক কথাই বলেছেন যেমন এখানে তিনি প্রথম বাক্যে বলছেন বোনাইয়ে লাখ বিল্লা বেটা শেরেক করোনা এ শালাজমুন আজিম শির মহা অপরাধ আমরা কি কোনোদিন আমাদের ছেলে মেয়েকে এইভাবে শিক্ষা দিয়েছি উপদেশ দিয়েছি তাকে মনে পড়ে আমাদের তার ছেলেকে বলছেন আদায় করো। তারপরে তিনি বলছেন যে কখনো তুমি অপছন্দ কাজে লিপ্ত হবে না ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো তারপরে তিনি বলছেন যে ভালো কাজের আদেশ করা কাজটি মন্দ কাজের নিষেধ করা কাজটি সহজ নয় কঠিন ভারী এতে সমস্যা নেমে আসবে তখন তুমি ধৈর্য ধারণ করিও লোকমান হিকিম তার ছেলেকে অনেক উপদেশ দিচ্ছেন এ অংশে তিনি প্রথম উপদেশ দিয়েছেন সেরেক করো না তারপরে তিনি বলেছেন সলাত আদায় করো তারপরে তিনি বলেছেন ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো তারপরে তিনি বলেছেন ভালো কাজের আদেশ আর মন্দ কাজের নিষেধ সামাজিকভাবে জটিল কাজ কোটিন কাজ এতে এক মানুষ তোমাদের উপরে ক্ষিপ্ত হয়ে উঠবে তখন তোমাদের ধৈর্যের প্রয়োজন আর এইরকম সময়ে ধৈর্যই হচ্ছে মূল এসব কিছু বলার পরে লোকমান হিকিম তার ছেলেকে বলছেন বৎস মানুষকে অপেক্ষা করে চলো না মানুষকে তুচ্ছ মনে করো না মানুষকে তাচ্ছিল্য করো না বৎস জমিনে অহংকার করে চলো না তোমার চলার গতি তোমার কথার গতি যেন মানুষ মনে করতে না পারে ছেলেটা অহংকারী ছেলেটা গৌরবী ছেলেটা অনেককেই কিছু মনে করে না এমন যেন হয় না তিনি বলেন দেখো মনে রেখো নিশ্চয় অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না আর আল্লাহ যাকে পছন্দ করে না তার জাহান্নাম সুনিশ্চিত তার বাঁচার কোনো পথ নেই আল্লাহ আল্লাহতলা অন্যত্রে বলেন নিশ্চয় আল্লাহতালা যারা অহংকারী যারা গৌরবী তিনি তাদেরকে পছন্দ করেন না বরং তিনি তাদেরকে ঘৃণা করেন আল্লাহ অন্যত্রে জমিনে অহংকার করে চল না গৌরব করে চল না কালান নিশ্চিত তুমি অহংকার করে চলে জমিনকে বিদীর্ণ করতে পারবে না জমিনকে ধ্বংস করতে পারবে না এমন কোন তোমার ক্ষমতা নেই একেবারে গৌরব করে অহংকার করে মাটির ওপরে চলে মাটির তুমি কোন ক্ষতি করে দিবে এমনটা হয় না। দিবেলা তুলা আর তুমি অহংকার করে উঁচু হয়ে গিয়ে পাহাড়ের সমান হয়ে যাবে এমনটা হয় না কোনো মানুষ অহংকার করে গৌরব করে পৃথিবীর কোনো অংশকে বিদীর্ণ করতে পারবে না কোনো মানুষ অহংকার করে গৌরব করে জমিনকে ধ্বংস করতে পারবে না আর অহংকার করে গৌরব করে কেউ যদি উঁচু বড় হয়ে যেতে চাই তাহলে পাহাড়ের সমান হতে পারবে না এটা মানুষের কাজ নয় বরং মাটির ভিতরে ঢুকে যাবে ও নিচের দিকে চলে যাবে আবহাওয়ারা রাজিয়াল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি ও সাল্লাম বলেছেন অতীতের একজন ব্যক্তি অনেক অনেক দিন আগের একজন ব্যক্তি অহংকার করে জমিনে চলত কাপড়কে টাকানোর নিচে পরিধান করত অহংকার করে চলত ফে ফাফিলার তাকে জমিনের মধ্যে ধসিয়ে দেওয়া হয়েছে পানিতে ডুবে গেলে তাকে ডুবে যাওয়া বলে আর মাটিতে ডুবে গেলে তাকে ধসে যাওয়া বলে আল্লাহর নবী বলছেন যে ওই ব্যক্তি জমিনে ধসে গেছে ইয়তা জাল জাল ফিল আর্দে এলাই কেয়ামা লোকটা কেয়ামাত পর্যন্ত নিচের দিকে যেতে থাকবে হাদিস বোখারি মুসলিমের মানে সন্ধের কোনো অবকাশ নেই একেবারে সুনিশ্চিত অনেকদিন আগের ঘটনা একটা লোক অহংকার করে চলত গৌরব করে চলত যার জন্য আল্লাহ আল্লাহতালা তাকে জমিনের মধ্যে ধসিয়ে দিয়েছেন আল্লাহর নবী বলছেন সে নিচে যেতে থাকবে কেয়ামাত পর্যন্ত কথাটা আপনাদেরকে কেমন লাগলো খুব কঠিন মনে হচ্ছে না সমন্বিত দর্শক মন্ডলী আমি তো মনে করছি আল্লাহ কোনো অহংকারীকে ডুবিয়ে দেন তাহলে তার কি হবে তাহাজ নার ওয়াল জানা ওয়াল নার বিচারের কাঠ গড়াতে জাহান্নাম এবং জান্নাত আল্লাহর সামনে হইচই লাগিয়ে দিবে তর্কে বিতর্কে লিপ্ত হয়ে যাবে জাহান্নাম তর্ক করে বলবে যে উল মোতাকবিনের আপত্তি আল্লাহ যে আল্লাহ আমার ভিতরে স্বৈরাচারি অহংকারী গৌরবি কেন অবশ্য ওই সময় জান্নাত বলছে যে প্রতিপালক মালি আছে। আমার কি হলো प्रवेश असह मानस एके बारे जार कि चिन्हे समाज मानूष दुरबल मानुषे क्या अल्लाह तो अल्लाह तला जहां नाम इन नाम आंती गी जार नाम तुम्हें गजब जहाार नाम तुम राग जहां नाम तुम्हें क्रोध ওয়াদ দেবো বে মানা সৌমিনে বাদি তোমার দ্বারা আমি যাকে ইচ্ছায় শাস্তি দিব আমার বান্দার যারা স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী আমি তাদেরকে তোমার মাধ্যমে শাস্তি দিব। হাদিসের এই অংশে প্রমাণ হচ্ছে যে প্রত্যেক অহংকারীকে আল্লাহ শাস্তি দিবেন। এবং আল্লাহ জাহান্নামকে বলবেন যে জাহান্নাম তুমি আমার গজব তুমি আমার ক্রোধ তো যার উপরে আমার রাগ আছে যার উপরে আমার ক্রোধ আমি যাকে পছন্দ করি নে তোমার মাধ্যম দিয়ে তাকে শাস্তি দেব অবশ্য জান্নাত আল্লাহ বলবেন তুমি তুমি মোর মোর তোমার মাধ্যম দিয়ে আমি যাকে ইচ্ছা দয়া করব। তোমার মাধ্যম দিয়ে আমার যার উপরে ইচ্ছা তারপরে রহমত করব তাহলে আল্লাহতালা সাধারণ মানুষ ভালো মানুষের প্রতি দয়া করছেন জান্নাত দিয়ে अहंकारी स्वैराचारी के जहां नाम रागब के प्रकाश करातेमिन एक हाथी सत आकाशन आईनल जब्बर आईनल मोताब अहंकारी कैराचारी कहो अहंकार क्यों टिकते क्यों একজন কিছু উপদেশ দিন আল্লাহ রসুল বললেন যে রাগ না আবার লোকটি বললো যে আমাকে উপদেশ দিন আল্লাহ রসুল বললেন যে রাগ করো না তাহলে রাগ একটা অহংকারের লক্ষণ আবু হর রাজি আল্লাহন বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন ফেলে দিতে আপনারা দেখছেন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 প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে সাত টায় আপন সম্প্রচার সকাল সাড়ে ন বাংলাদেশে বাংলা ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক প্রবলেম হ্যাভন ও ইউ চুজ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 আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আপনারা অপেক্ষে বসে আছেন এই জন্য আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি আমরা বলছিলাম যে অহংকারীর পরিণতি খুব কঠিন রাসুল সাল্লাসালাম বলছেন আলা উখ বেরুকুম বে নারে আমি কি তোমাদেরকে জাহান্নামিদের ব্যাপারে বলবো না কারা জাহান্নামি একথা বলার পর আল্লাহ রসুল বলছেন যে কুল্লোল প্রত্যেক যারা করলাম আচরণে সীমালঙ্ঘন চাল চালচলনে অহংকার এই তিনটা গুণের অধিকারী যেই সেই জাহান্নামি যাবে আল্লাহ রসুল এখানে বলছেন তিনি অন্যায় বর্ণনায় বলেন যে কুল্লো জওয়াজিন জানিমিন মুতাকাবেরিন প্রত্যেক কর্কশ ভাঁসি বদজাত অহংকারী বংশীয় হিসেবে চালচলন হিসেবে মন্দ চরিত্রের অধিকারী অহংকারী সীমা লঙ্ঘনকারী ভাষাই কর্কশ এমন ব্যক্তির জন্য জাহান্নাম নিশ্চিত আব্দুল ইবনে মাসুদ রাজিয়াল্লাহ তালহ বলেন রাসুল সাল্লা আলহ্লাম বলেছেন মিন খারদালিন্তরে অহংকার আছে সে জান্নাতে যাবে না সরিষে সম যার অন্তরে অহংকার আছে সে জাননাতে যাবে না হাদিস তো মুসলিম শরীফের বাঁচার পথ কি মিন কিবরিন একটা সরিষা সমপরিমাণ পরিমাণ যদি কারোর অন্তরে অহংকার থাকে কারোর ভিতরে যদি একটা সরিষা সম অহংকার থাকে আল্লাহ তাকে জান্নাতে দেবেন না তার জন্য জাহান্নাম একজন লোক বলল আল্লাহ রাজুল আল্লা রসুল কোন ব্যক্তি চায় যে তার জুতা সুন্দর হোক তার পোশাক সুন্দর হোক তাহলে কি এটা অহংকার হবে তা আল্লাহ বলেন বল কি ইন্নাল্লাহ জামিল এহিবুল জামালা আল্লাহ নিজে সুন্দর সুন্দরকে কে ভালোবাসেন দামি পোশাক হহংকারের পরিচয় নয় দামি জুতা স্যান্ডেল হওয়া অহংকারের পরিচয় নয় বরং যার অর্থ সম্পদ রয়েছে সে যদি দামি পোশাক না পরে তাহলে কৃপন এটা তার কৃপনতার লক্ষণ তো দামি পোশাক ভালো দামি পোশাক পরা অহংকারের পরিচয় নয় বরং আল কীভারল হক অগন্ত অহংকার হচ্ছে হককে তুচ্ছ করা হককে উপেক্ষা করা হককে অভ্ঞা করা হককে না মানা চূড়ান্ত হক কে হক বলে নামা নাই হচ্ছে অহংকার মানুষকে তুচ্ছ মনে করা মানুষকে তাচ্ছিল্য বলেছেন। তিন শ্রেণীর মানুষ রয়েছে বিচারের কাঠগড়াতে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না তাদের পবিত্র করবেন না তাদের প্রতি দয়ার দৃষ্টি দিবেন না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে নিচে যারা কাপড় পরিধান করে এক মানুষ হচ্ছে যারা খোটা দেয় আর এক মানুষ হচ্ছে আয়ল মোস্তাক গরিব গৌরবী সম্মানিত শ্রোতা মন্ডলী বুঝতে পারছেন না গরিব মানুষ বাজারে গিয়ে পুঁঠির মাছ কিনবে ও রুই কিনল কেন তাহলে তো তাকে কর্য করে সংসার চালাতে হবে তখন সে বিপদে পড়ে যাবে গরীব মানুষ তার স্ত্রীর জন্য দুশো টাকা দিয়ে শাড়ি কিনবে পাঁচশো টাকা দিয়ে কিনবে কেন তাহলে তার সংসার চালাতে পারবে না এটাই ভুল যে তার গতিকে লক্ষ্য করে কাজ করে না তার উপরে ক্ষতি নেমে আসবে এইজন্য জন্য আল্লাহ বলছেন যে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কে আমাদের মাঠে কথা বলবেন না তার এক শ্রেণীর বলেন রাসুল সাল আলী বলেছেন আল কিবরিয়া রেদাই আল্লাহ বলেন আল কিবরিয়া রেদাই অহংকার আমার চাদর আল্লাহ তালা বলেন অহংকার আমার চাদর মর্যাদা আমার লুঙ্গি সুনিশ্চিত সম্মানিত দর্শক মন্ডলী আমরা একটা বিষয় আপনাদেরকে বুঝাতে চাচ্ছি অহংকার যার পরিণাম জাহান নাম আল্লাহর নবী বলছেন যে আল্লাহ তালা বলছেন অহংকার আমার চাদর আচ্ছা বলেন তো তাহলে দর্শক মন্ডলী যার ভিতরে অহংকার আছে সে আল্লাহর চাদরটাকে নিয়ে নিল না যার ভিতরে গৌরব আছে সে আল্লাহর এই চাদরটাকে নিয়ে নিল না লুঙ্গিকে নিয়ে নিল না যে এই জন্যই আল্লাহ বলছেন তার জন্য জাহান নাম সুনিশিত সে জাহান নামে যাবে এমন আচরণের অধিকারী জাহান নামে যাবে আমরিন তার পিতার মাধ্যমে তার দাদা থেকে বর্ণনা করেন যে রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন ইহ সরুল মোতাকা বেরুনা ওরা পিপিলিকা হয়ে থাকবে অহংকারীকে দেখাবেন অহংকার কাকে বলে বিচারের কাঠগড়ায় ফের উঠা হবে পিপিলিকার মতো হয়ে সেদিন কারো কোনো ক্ষমতা থাকবে না যারা পৃথিবীতে অহংকার করে চলেছে তাদের আকার আকৃতি বিচারের মাঠে হবে পিপিলিকার মতো পুরুষের আকৃতিতে পিপিলিকার মতো ছোট করে বিচারের মাঠে একাত্রিত করা হবে এক অপমান চতুর দিক থেকে তাকে ঘেরে নিবে এটা হলো অহংকারের পরিণতি আমি আসলে বুঝাতে চাচ্ছি যে দেখুন অহংকারের পরিণতি আল্লাহতালাকে বলে আল্লাহ তুমি আমাদেরকে জাতির সামনে গ্রহণীয় করো আমাদের মুখের যেটুকু ত্রুটি আছে সেটুকু তুমি দূর করে দাও যাতে করে আমরা বুঝাতে পারি তোমার নবী বলেছেন যে স্বৈরাচারী অহংকারীকে চতুর্দিকে ঘেরে ধরবে অপমান চতুর্দিক থেকে তাকে অপমান ঘেরে ধরবে সব দিকে অপমানের অপমান অপমানের অপমান তাহলে প্রথম কথা আল্লা রসুল বললেন তাকে পিপিলিকার মতো করে একাত্রিত করা হবে দ্বিতীয় কথা বললেন অপমান তাকে চতুর্দিক থেকে ঘেরে নিবে তৃতীয় কথা তিনি বলছেন আল্লা বলছেন জাহান্নামিদেরকে জ্বালানোর সমাধে যখন ওই রক্ত পুজ গুলো শরীর থেকে ঝরঝর করে ঝরে পড়েছে তখন ফেরেস্তার এটা ধরে রেখেছে এটা আবার খেতে দেওয়ার জন্য তো যারা সৈরাচারী অহংকারী তাদেরকে এটা খেতে দিবেন সম্মানিত দর্শক মন্ডলী আমি আপনাদের কথাগুলি মনে রাখার জন্য অনুরোধ করছি সারা পৃথিবীতে যত পুরুষ ও নারী আছে সবার জন্য এই কথা জরুরি অহংকারীর প্রথম অপমান অহংকারীর প্রথম অপমান অত্র হাদিসে তাকে পিপিলিকার মতো করে একাত্রিত করা হবে আমরা বুঝতে পারছি দ্বিতীয় অপমান দিক থেকে তাকে অপমান ঘিরে ধরবে তৃতীয় অপমান তাকে খেদিয়ে হাঁকিয়ে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে চতুর্থ অপমান তাকে রক্ত খেতে দেওয়া হবে বিষয়টিকে আমরা বুঝতে পারলাম এমনিতে আমরা একটুক আগে বুঝলাম যে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে অহংকারী যারা টাখন নিচে কাপড় পরিধান করে তাদের সাথে আল্লাহ কথা বলবেন না তারপর যারা অহংকার করে গৌরব করে গরিব মানুষ গৌরব কথা বলবেন না এটা বিচার নাম অহংকার ত্যাগ করা আজকেই জরুরি গৌরব ত্যাগ করা সমন্বিত দর্শক মন্ডলী আমরা আপনাদেরকে অহংকার বুঝাতে গিয়ে আল্লাহ রসুলের এই হাদিসটা বলা খুব প্রয়োজন মনে করছে দেখুন তো আপনাদেরকে আমরা বুঝাতে পারি কিনা আমরা তো আশা করছি আপনারা সচেতন মানুষ একটা হাদিছি আপনাদের জন্য যথেষ্ট দেখুন আল্লাহ রসুল বলছেন সালাসুন তিনটি হচ্ছে বাঁচার পথ আর তিনটি হচ্ছে ধ্বংসের পথ তো আমরা প্রথমে তিনটি আল্লাহ রসুল বলছেন এক নাম্বার বাঁচার পথ হচ্ছে তাকু আল্লাহ ফিস্তির আলা নিয়ে গোপনে ও প্রকাশ্যে আল্লাহকে ভয় করতে হবে গোপনে সুদ খাব না গালি দিবো না নিন্দা করবো না প্রকাশ্যে সুদ খাব না সত্য কথা বলতে হবে মানুষ সন্তুষ্ট হলেও অসন্তুষ্ট হলেও তিন অল ইসেনা অল ফাকর মধ্যম পন্থা অবলম্বন করা জীবিকা নির্বাহে সম্মানিত দর্শক মন্ডলী কথার মধ্যে আর একটা কথা আপনাদেরকে আমরা দেখুন আল্লাহ রসুল বলছেন যে বাঁচার পথ হচ্ছে মধ্যম পন্থ অবলম্বন করা তো বাঁচার তিনটি পথ দেখুন তো ভাই সম্মানিত দর্শক মন্ডলী এক নম্বর পথ হচ্ছে প্রকাশ্য গোপনে অবলম্বন করা দুই আপনার খরচের ব্যাপারে মধ্যম পন্থ অবলম্বন করা তিন মানু সন্তুষ্ট হোক আর অসন্তুষ্ট হোক সত্য কথা বলা এই তিনটা হলো বাঁচার পথ এবার আমরা তিনটা ধ্বংসের পথ বলি এক নম্বর আল্লাহ বলছেন যে সহায়ন কৃপণতাকে মেনে নেওয়া এক নম্বর ধ্বংসের পথ একজন বললো যে আমাকে একটু দুটো টাকা ভিক্ষা দেন আপনি বললেন যে যাও সরো মাফ করো আপনি তো দিতে পারেন কৃপণতা আপনাকে চেপে ধরেছে তাই তো দিতে পারলেন না আল্লাহ রসুল বলছেন যে আমি কৃপণতা থেকে তোমার কাছে কৃপণতা মানুষকে ধ্বংস করবে আল্লাহ রসুল বলেছেন যে তোমরা কৃপনতা থেকে বাঁচো আর এক পথ হচ্ছে একটা মেনে নেওয়া ধ্বংসের পথ হচ্ছে প্রবৃত্তির আনুগত্য করা প্রবৃত্তিকে মেনে নেওয়া সমন্বিত দর্শক মন্ডলী টাখন নিচে প্যান্ট রাখা প্রবৃত্তিকে মেনে নেওয়া দাড়ি ছোট করা প্রবৃত্তিকে মেনে নেওয়া মেয়েদের নগ্ন পোশাক পরা প্রবৃত্তিকে মেনে নেওয়া মাথার চল ছোট করা প্রবৃত্তিকে মেনে নেওয়া গেঞ্জি গায়ে দেওয়া প্রবৃত্তিকে মেনে না প্যান্ট পরা প্রবৃত্তিকে মেনে না নগ্ন পোশাক পরা প্রবৃত্তিকে মেনে নেওয়া প্রবৃত্তিকে মেনে নিলে ধ্বংস সুনিশ্চিত কোন অহংকারী হওয়া ও হ্যা হন না আল্লাহ রসুল বলছেন এতক্ষণ পর্যন্ত বলার পরে অহংকার হলো সবচেয়ে কঠিন যার অহংকার আছে তার ধ্বংস সুনিশ্চিত যার অহংকার আছে তার ধ্বংস সুনিশ্চিত যার ভিতরে গৌরব আছে তার পরকাল হারাবে সমন্বিত দর্শক মণ্ডলী আমরা অহংকার থেকে বেঁচে থাকার চেষ্টা করি আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো তোমার দরবারে আমরা রক্ষা চাচ্ছি সমন্বিত দর্শক মণ্ডলী আল্লাহর দরবারে অহংকার থেকে ভিক্ষা চান আল্লাহ আপনাদেরকে রক্ষা করুক আল্লাহামিন এ বলে আমরা সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলিকুম রহমতুল্লাহ আপনার সাথে থাকুন আপনার জাকাতো দানের অর্থ পাঠাতে পারেন ব্যাংক ছাতচল্লিশ বার্মিংহাম জিউড বি এক পাঁচ এক BIC जि टा पाठ मेल कर